وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الحمد لله رب العالمين والعاقبة للمتقين আলোচনায় আজকে যে পর্বে আমরা এসেছি সেটা হচ্ছে হিজরতের আর মাত্র তিন বছর বাকি আছে মাকি জিন্দিগির তিন বছর নয় ধরেন হ্যাঁ প্রায় দশ বছর পার হয়ে গেল আমাদের যা আলোচনা আমরা শুনেছি এ পর্যন্ত ওনার নবুগত পাওয়ার পর থেকে প্রায় দশ বছর পার হয়ে গেছে আর বাকি আছে তিন বছর হিজরত করার এই হিজরত এ তিন বছর আগেই ওনার সবচেয়ে বড় প্যাট্রন এবং ওনার যিনি বিপদ আপদে সবার আগে এগিয়ে আসেন আবু তালেব এর মৃত্যুর সময় চলে আসলো যেটা ওনার জন্য খুব কষ্টকর বিষয় ছিল ওনারা যে আবের মধ্যে ছিলেন যে সাহেবের মধ্যে ওনাদের অনেক কষ্ট হয়েছে তিন বছর সেখান থেকে মুক্তি পাওয়ার পরে কিছুদিনের মধ্যেই নবুয়তের দশম বছরেই দশম বছরের শেষ দিকে আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে আসে ওই সময় আবু তালেবের বয়স হয়েছিল সাতাশি বৎসর ইয়ার্স ওল্ড ওনার মৃত্যু সময় ঘনিয়ে আসলে কাহিনী আপনারা জানেন তখন শেষ মুহূর্তে ওনাকে পাহারা দিচ্ছেন আবু জাহাল এবং আরো কিছু লিডাররা কোনখান দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম চান্স নিয়ে ফেলে ওনাকে ইসলাম এর দিকে নিয়ে আসেন আর নবী করিম সাল্লাম চেষ্টা করছেন আপনি শুধু কালিমাতুল ইহ এটা পড়েন আল্লাহ ইল্লাহ পল্লি মোহাম্মদ রাসুল উল্লাহ তো অটোমেটিক্যালি পড়বেন যে এটা যদি পড়েন কোন রকমে আর আমল করার কোন সুযোগ না পান আপনার হায়াত শেষ হয়ে যায় তাহলে আমার পক্ষে সম্ভব হবে আল্লাহ কাছে জন্য সুপারিশ করতে পারবেন তিনি তাদের দিকে তাকালেন তারা কি মনে করে ভাতি তাকে নাকশ করতে চান না আবু জাহাল এবং তার সাংগাঙ্গ যারা সবাই লিডাররা এসেছে তারা চট করে আর কোনো দেরি না করে বলে ফেললো আবু জাহাল এবং আব্দুল আবিহূর্তে মৃত্যুর আগে যাবেন এটা কেমন কথা আবার তিনি থেমে গেলেন আবার রসুল সাল চেষ্টা করলেন আবার তারা বাধা দিল তিনি আবার বললেন আপনি খালি কলেমাটা পড়েন আমি আল্লাহর কাছে সাক্ষী দেবো সাথে বরণ করেছেন আল্লাহ তালা থেকে আখেরাইতে বাঁচিয়ে দেন করু আই করাই হামালার তু বিহা ভাতিজা যদি তারা আমার কথাটা অপপ্রচার না করে বেড়াতো আমার মৃত্যুর পরে যে দেখো ভাতি কথায় কি ভয় পেয়ে গুলো আখেরাতে জাহান নামের কি আব্দুল আবু তালেবের মতো লিডার নিজের বাপ দাদার চৌদ্দ গোষ্ঠীর ধর্ম ছেড়ে আরেক ধর্মে চলে গেল এইরকম কথা আমার ব্যাপারে তারা অপপ্রচার যদি না করতো তাহলে আমি কথাটা বলে ফেলতাম যাতে তোমার অন্তত খুশি করার জন্য আবু তালেব বললেন তা নিয়ে আমুত আলা মিল্লাতে আব্দুল মুহমাদ আমাকে ছেড়ে দাও আমি আব্দুল মুতালেবের ধর্মের উপরেই মৃত্যুবরণ করি এবং তাই হয়ে গেল শেষ পর্যন্ত রসল সাল্লাম খুব কষ্ট পেলেন তারপরে তিনি বললেন ওনাকে লক্ষ্য করে যে আমি আল্লাহর আমি তারপরে আপনার জন্য দোয়া করব যদি আল্লাহ তালা আমাকে নিষেধ না করেন যতক্ষণ নিষেধ না করেন তখন কিন্তু এই আয়াত নাজিল হয় নাই যারা ইমান ছাড়া মৃত্যুবরণ করবে তাদের মাঘ জন্য যেন দোয়া করা যাবে না এই আয়াত তখনও নাজিল হয়নি নবী কারিম সালাম আশাবাদী ছিলেন তিনি দোয়া করতে থাকলেন হয়তো কিন্তু কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন বাদাউদিন পঁচাশি আয়াতে নাজিল হলো নিশ্চয়ই আপনি হেদায়তেন না যাকেই আপনি চান আপনার হাতে হেদায়তের চাবিকাঠি নাই অন্তরে হেদায়ত দেওয়ার ক্ষমতাও আপনার নাই সেটা কার হাতে আছে আল্লাহ তার হাতে তিনি হেদায়ত দেন jake চান আমাকে আপনাকে যদি আল্লাহ হেদায়ত না দিতেন তাহলে আমরা এখন এখানে থাকতাম না কত গল্প গুজবের আড্ডার আসর আছে সেখানে চলে যেতাম তাহলে যেকোনো দিনই কাজের আল্লাহর উদ্দেশ্যে কোনো কাজ করা দিনই কাজে জড়িত থাকা হেদায়তের দিকে আসা এটা আল্লাহ তালার হাতে অনেককে আপনি দাওয়াতি কাজ দাওয়াতি কাজ করেন দাওয়াত দেন দিনের দিকে নিয়ে আসার চেষ্টা করেন যাকে আল্লাহ দেন সে রেসপন্ড করে পজিটিভলি সে চলে আসে আর যাকে আল্লাহ দেন না দেন না তার কপালে জুটে না। আবু তালেবের এই হাদিসের মধ্যে অনেকগুলো শিক্ষা আমাদের আছে ঘটনার মধ্যে নবীকারী ইম সাল আল্লাহ সাল্লাম শেষ মুহূর্তে চাচার কাছে গিয়ে যে চেষ্টা চালালেন এখানে আমাদের জন্য শিক্ষণীয় কি আছে হাফেদ ইব্রাহ আস কালানি রহমতুল্লাহ আলী এই বিষয়টা নিয়ে কিছু শিক্ষা আলোচনা করেছেন বুখারি শরীফের তিনি যে সার্ভ করেছেন নম্বরে তিনি বলেছেন যে কেউ যদি অমুসলিমও হয় অসুস্থ অবস্থায় তার সঙ্গে দেখা সাক্ষাৎ করা যায় মৃত্যু মুখে পতিত হলেও তাকে দেখা যায় কোন আপত্তি নাই কোন অমুসলিম যদি মৃত্যু মুখে পতিত হয় আপনি তাকে দেখতে পারেন ভিজিট করতে পারেন তার জন্য তার অসুস্থতা দূর হওয়ার দোয়াও করতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত অ্যালাউড আছে কিন্তু মরে গেলে আল্লাহ তাকে জান্নাতুল ফের দাশি করেন এই দোয়া করতে পারবেন মাঘ দান করেন পারবেন না কিন্তু আল্লাহ তাকে ভালো করে দিন সুস্থতা দান করেন এই দোয়া করার মধ্যে কোনো আপত্তি নাই তাহলে এটা একটা পাওয়া গেল যে কেউ যদি কোনো কারণে কোন আপনার নেইবার আছে মনে করেন কাফের মুশ্রেফ তাকে আপনি একটু দেখতে চান মৃত্যুর আগে অসুবিধা নেই সিদ্ধে মারা দিল তাওবা আল্লাহ কবুল করেন এমন কি যে রোগে মানুষের মৃত্যু হবে এই ওই রোগের পড়ে গেছেন আর বাঁচার কোনো উপায় নাই তবে এখনো উনি মৃত্যুর আলামত ফুটে উঠেনি এখনো মৃত্যু ফেরস্তা ওনার সামনে আসেনি মালাকাল মৌত আসেনি ওনার সাকারাত শুরু হয়নি এই অবস্থায় তিনি যদি অনেক গুণাগার হন তিনি যদি বে হন তিনি যদি কাফের হন ইমান আনতে চান তার সুযোগ আছে আল্লাহ তাকে সুযোগ দিতে পারেন আর তিনি যদি মুসলিম তথা কথিত কিন্তু অনেক গুনা খাতায় লিপ্ত ছিলেন তও বা করতে চান এখনো তার তবা কবুলের সুযোগ আছে কোন সময় বন্ধ হয়ে যাবে তখন থেকে আর তবা কবুল হবে না আর কেউ কালিমা পড়ে ইমান আনতে চাইলেও ইমান কবুল হবে না যেভাবে ফের কবুল হয়নি কিন্তু সাকারাত আসর আগ পর্যন্ত চান্স আছে এই উপলক্ষে আরেকটি হাজি আমরা স্মরণ করতে পারি একজন ইহুদি যুবক মদিনায় তার শেষ অবস্থা চলে এসেছে যেকোনো সময় মৃত্যুর খবর আসতে পারে একটু পাড়া প্রতিবেশীর এই জন্য নবী করিম তাকে দেখতে গেলেন দেখতে গিয়ে দেখলেন যে তার যায় যায় অবস্থা যদিও এখনো সাকারাত শুরু হয়নি কিন্তু অবস্থা খুব কাছাকাছি এসে গেছে যে তার যে কোনো মুহূর্তে সাকারাত শুরু হবে মৃত্যু হয়ে যাবে তখন তিনি তাকে এই ইহুদি যুবককে বলেন যে তুমি তো আল্লাহ তোমাকে যদি নিয়ে যাই কালিমাটা পড়েই আল্লাহর কাছে যাও লা পড়ে আল্লাহর কাছে যাও তুমি এটা পড়ে ফেলা মুসলিম হয়ে যাও যুবক তার বাবার দিকে তাকালো বাবা বাবাতে ইহুদি ছেলে ইহুদি তার দিকে তাকালো মানে বাবা কি মনে করে তো বাবা বলে দিলেন আত আব কাছে নবী করিম সাল্লা কুনিয়া ছিল আবুল কাসিম যে আবুল কাহস তা বলে ওনার কথা শুনার কথা শুনতে পারো তুমি তখন নবী করিম তাকে আর তিনি তার থেকে উঠে আসলেন আর কিছুক্ষণের মধ্যে তার হয়ে গেল রসুল্লাহ এত খুশি হলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ শর যে আমার আল্লাহ তাকে আগুন থেকে বাঁচাই দিলেন তিনি গিয়েছিলেন আবু তালেবের কাছে কিন্তু আল্লাহ ওনাকে কামিয়াব করল না তিনি সে সুযোগ পেলেন না এরপরে তিন নম্বর শিক্ষা এখানে হচ্ছে হচ্ছে কোন কা এর মৃত্যু মুখে পতিত হওয়ার আগে আগের যদি কালিমাতুল ইসলাম পড়ে ফেলে সাহাদা পড়ে ফেলে তাহলে সে আজাব থেকে না পাবে কারণ কি কোন আমল তো করতে পারেনি ইসলাম ইয়াহদিমা কাবলাহ এর আগে যা কিছু গুনা হয়েছে ইসলাম কবুর করার সাথে সাথে সবগুলোকে আল্লাহ মুছে দেন তাদের জন্য অনেক সুসংবাদ হয়েছে এরপরে যেটা আছে এই মধ্যে যেটা আমরা একটু আগে পড়েছিলাম যে আবু তালেবকে আল্লাহ তালা কিছু ফায়দা দেবেন সেটা একটু পরে আসবে হাদিসটি বা আমরা পড়ে ফেলি এখনই সেটা হচ্ছে আব্বাস আব্দুল মুহু তিনি হচ্ছেন নবী করিম সালামের চাচা তিনিলেন আবু তালেবের ইন্তকাল হয়ে গেল বড় ভাইকে খুব মোহব্বত করতেন সম্মান করতেন মৃত্যুতে হয়ে গেল কালী মতে পড়াতে পারলেন না রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পরে আব্বাস আনু একসময় পরে ইসলাম কবুল করেছেন তিনি একদিন জিজ্ঞেস করলেন না আমি কা আপনার চাচা যেন কিছু করতে পারলেন না বুঝি অলা নাইয়া দাবুলাখা সে তো তোমাকে কত পাহারা দিল নবী মোহাম্মদকে অনেক হেল্প করলেন দুশ্মনের হাত থেকে আপনাকে রক্ষা করলেন তো আপনার চাচা যেন বুঝি কিছু করতে পারলেন না কোন লাভ হল না বাচ্চারা তখন তিনি বলেন হু আফি দহদাহি মিন্নার তিনি জাহান নামের একদম আছেন দখদাস হচ্ছে যখন কোনো মাঠের মধ্যে পানি হয় পানিটা বেশি হয় না শুধুমাত্র টাকনুগিরা পর্যন্ত আসে এটাকেবারে দহদাহ এই লেভেল যে তার পায়ের পাতাটা শুধুমাত্র আগুনে ডুববে আগুনে জ্বলবে বাকি আর এর উপরে আগুন উঠবে না এতটুকু হালকা জাহান নামের একদম সবচেয়ে হালকা আজাবটা আল্লাহ ওনাকে দিলেন আমার সুপারিশের কারণে এটা হয়েছে এবং আমাকে তিনি যে কষ্ট করে হেল্প করেছেন কিছু ফায়দা আমি আল্লাহর কাছে বলেছি এই কারণে আল্লাহ অনেক কনসিডার করেছেন কিন্তু ইমান নিয়ে না আনার কারণে জাহান নাম থেকে মুক্তি পেল না আমার এই সুপারিশ বা কিছু ফায়দা হবে ফাইজ আলুফি দহ দাহিমিন আগুনের একদম উপরি ভাগে তিনি থাকবেন অর্থাৎ শুধু তাই পায় পাতা পর্যন্ত পাতাগুলো গোড়ালি পর্যন্ত ইয় লোক গোড়ালি পর্যন্ত কোন কোনানবু তালেব যাহ নামেদের মধ্যে সবচেয়ে হালকা আগুনের পাবে আবু তালেব তার পায়ের পাতা দুটো ঢেকে দেওয়া হবে আগুনের জুতা মধ্যে আরো শিক্ষা আছে তিনি নবী করিম সাল্লামকে অনেক সাহায্য করলেন অনেক মোহব্বত করতেন কিন্তু পারলেন না যে কারণে সেটা তিনি একটা কবিতা আবু তালেবাব ভালো কবি ছিলেন অনেক কবিতা লিখেছেন তারা এই মহাম্মা তুমি আমাকে দাওয়া দিয়েছিলে দেখেছিলে ইসলামের দিকে আমি ভালো করে জানি তুমি সত্যবাদী তোমার দাওয়াতা ঠিক কারণ তুমি সময় সত্য কথা বলেছ এর আগে তুমি আমাদের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাসটা ছিলে। তোমার কোন কথা সত্যের বিপরীত নয় আমি জানি। কিন্তু কোন জিনিস তাকে ইসলাম কবল থেকে বন্ধু বান্ধব সঙ্গ এবং দাদার ধর্মের অনুসারী বাপ দাদার এখান থেকে সরে আসা খুব কষ্টের কাজ আর সবাই তার বিরুদ্ধে বদনাম করবে এই সমস্ত বিষয়গুলো তাকে দিন থেকে বঞ্চিত করে দিল তাহলে সঙ্গের ব্যাপারে এখানে সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ হাদিতে এসেছে আলমার ও আলাদিন প্রত্যেকটি মানুষ তার বন্ধু বান্ধব সহচর কলিগ তার যারা তাদের সঙ্গে সে আড্ডা সময় বেশি কাটায় তাদের প্রভাবে প্রভাবিত হয়ে যায় তাদের দিন করে। তারা যদি থাকলে তারা যদি জুয়া খেলে মদ খায় একদিন তারা টেনে বন্ধুকে কি করে জুয়া এবং মদের দিকে নিয়ে যাবে তাই না যে সমস্যা খারাপ মধ্যে আমাদের লোকজন জড়িত হয়ে আছে এগুলো বন্ধু বান্ধবের তালে পড়ে অনেক সময় বেশি হয়েছে ছাড়াও এছাড়াও পিতামা পাবলে বাপদাদা চৌদ্দ গোষ্ঠী থেকে নিতে হয় না থেকে নিতে হয় এখন আমাদের দেশে যুগ যুগ ধরে চলে আসছে বিভিন্ন জায়গায় অনেক কিছু আমি যখন আরব দেশ থেকে লেখাপড়া করে এসছি আমার গ্রামের মধ্যে একদিন ওয়াশ করলাম একটু আমাদের বাপদাদা সব ভুল করছে না এই বাপদাদার দোহাই সমাজের দোহাই এটা কিন্তু যুগ যুগ হয়ে আসছে এবং এটাকে ব্যবহার করেছে কাফেরা বেশি মুসলমান এই শব্দ ব্যবহার করতে পারেন আরে কি বলতেছে আমাদের সমাজে আসছি আমাদের সেটার ব্যাপারে কোনো আপত্তি নাই মাথার উপরে রাখবো কিন্তু বাপ দাদার থেকে চাল চলান চলে আসছে এরকম ঘটনা একজাম্পল দিয়ে বলি থিওরি না বলে অনেক পরিবারে ছেলে মেয়েরা মা বাবার হতে এত এডুকেশন নাই বা ইসলামিক লাইনে এত লেখাপড়া করেননি এত পর্দা পুশি দেয় এত বালাই করেননি ছোট কাল থেকে সমাজে চলে তাদের ছেলে বা একরকম দেখা গেল করে ইসলাম শিখেছে এখন সে ছেলেকে বিয়ে করে নিয়ে আসছে এখন মেয়েকে যে নিয়ে আসছে মেয়ে হেজাব করে ভালো পর্দা করে দিন দেয়া এখন এখানে মেয়ের দেবর আছে ভাসুর আছে অন্যান্যরা আছে তারা বলে যে আমি তো মেয়ে বলে আমি তো ভাসুরের সামনে যাবো না এভাবে একসঙ্গে বসে চা খাবো না চা দেব না এগুলো করবো না পর্দা করতে হবে কি করে আমরা সারা জীবন করে আসলাম বাপদাদাধ্যম কোন জায়গা পাইছ এরকম তাহলে বাপদাদার কাছ থেকে পাওয়া এই সমস্ত জিনিস এগুলা যুগ যুগ ধরে চলে আসছে এটাই দলিল মনে করাটা একটা প্রচন্ড কুফুরি তরিকা এটা ইসলামী তরিকা নয় এখানে আমাদের অনেক মুরব্বীদের আছে ওনারা এগুলো করে আসছেন ওনাদের ছোট ছেলে মার্শাল দিনদার সে লেখাপড়া করেছে তার স্ত্রী বুঝিস নাকি তো ইসলাম তো খালি বয়ের দিক করলে হবে নাকি তুই কোরআন হাদিসের দলিল তো লাগবে এটাও আরেকটি শিক্ষা যে আবু তাহলে কপাল কত পড়ে গেল সে সুযোগ সে নিতে পারলো না এই সমস্ত হ্যাঁ ইসলামপন্থী হয়ে গেছে মোল্লা হয়ে গেছে ইত্যাদি বলবে বদনামী করবে জিন্দু অবস্থায় করতে পারে মূর্দ অবস্থায় করতে পারে এইরকম আশঙ্কার কারণে আব্দুল মোতালে কিসমতে জুটলো না কারণ আপনি ইসলামের পক্ষের লোক হয়ে গেল ইসলামপন্থী হয়ে গেলেন আর যদি আলু তরকারি হন সবার সঙ্গে ঠিক আছে তাহলে মোটামুটি সবাই কেউ আপনার বদনামী করবে না এরকম একটা ধারণা নিয়ে অনেকে ইসলামের দিকে বেশি আগায় না বেশি আগাইলে লোকেরা বলবে কট্টরপন্থী হয়ে গেছে বেশি মূল্য হয়ে গেছে সমালোচনা করবে তো কাজ একটু অল্প ইসলামী ভালো বেশি ইসলামী তখন নাই এরকম ধারণা কেউ কেউ পুরোটা মানার চেষ্টা করব তা না হলে আবু তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ এখন কার কারো প্রশ্ন আসে আমার নিজেরও কষ্ট হয় আহারে আবু তালেব এত কষ্ট করলেন নবী করিম সাল্লাহ আসলামের জন্য বেসারা যে দুর অবস্থা যাহার নাম থেকে বাইরে না একটু কষ্ট লাগে তো কি করা যায় কিভাবে মিস করলো সে এত মহব্বত করে নবী করিম সাল্লাহ আসলামকে নিজেরা চৌদ্দ গোষ্ঠী সহ সাহেব আবু তালবে এত কষ্ট করলেন অনাহারে উপবাস থাকলেন তুই ইসলামটা কেন কবুল করলেন না বেসারা কেন এই মিসিং করে ফেললেন এত মহাব্বত নবী করিম সাল্লা বুঝছি তো আদা কত কম হয়েছে না এখানে একটা জিনিস ওনার যে মহাব্বত ছিল মোহব্বতটা আত্মীয়ত্তর রক্তের সম্পর্কের এটা মহাব্বত ছিল না ঠিক না বলেন দিনের মোহাব্বত থাকলে দিনের দিনই মহাব্বতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম আত্মীয়তার মহাব্বত যদি ইসলামের ভিতরে থাকে এটাও আল্লাহর কাছে সুন্দর জিনিস কিন্তু আত্মীয়তার মহব্বত আর দিনের কারণে মহব্বত এই দুটোর মধ্যে আল্লাহর কাছে কোনটা বেশি পছন্দ যদিও আত্মীয়তার হক আছে বিভিন্ন আদায় করতে হয় কোরআন হাদিস গুরুত্ব দেওয়া হয়েছে তাদের হক আদায় করে দাও তার এক্সাম্পল হচ্ছে যদি আবু তালেবের ভাতিজা না হতেন মোহাম্মদ সাল্ল আলাম এই বনী হাসেন থেকে না হতেন আরেক বংশ থেকে হয়তো করাই সর আরেকটা উপবংশ থেকে তাহলে আবু তালেবেন দিতেন হম এটাই হল প্রমাণ এটা দিনই মহাব্বত ছিল না দিনের কারণে নয় এই মহাব্বতের দাম আল্লাহর কাছে অনেক কম কথা বুঝতে পারেছেন আপনার ভাতি যে আছে একটা মনে করেন বা আপনার ভাগিনে আসে আত্মীয় কারণে মহাব্বত করেন কিন্তু সে খুব ভালো এত আমানতদার এত তার ভালো আমল এত সুন্দর আখলাখ চরিত্র এই কারণে বেশি মহাব্বত করেন ওইটার দাম আল্লাহিনার কারণে গুরুত্ব দেন আর আবু তালেবের ঘটনার মধ্যে আরেকটি শিক্ষা আছে হেদায়তের মালিক কে আল্লাহ আমাদের নিজেদের পরিবারের সন্তান সন্ততি ভাই বোন আত্মীয় স্বজন এত কষ্ট করি বেচারাকে লাইন করার জন্য পারি না। আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই মনের কষ্টে কি করবো বুঝিনা সেখানে আল্লাহ তালা আমাদের জন্য সান্ত্বনা রেখেছেন তুমি চেষ্টা করে পারো নাই তাকে লাইন করতে এত দান দিলা মাঝে মধ্যে আল্লাহর প্রতি মনে হয় মন খারাপ হয়ে যায় আল্লাহ আমি এত কষ্ট করলাম তার একটু হেদায়ত দিল না আল্লাহর সিদ্ধান্ত না আমি বেশ কিছু লোককে হেদায় দিয়ে ফেলতাম আমাদেরকে আল্লাহ বলতে যে দেখো ক্ষমতা আমার হাতে ক্ষমতা কারো তোমাদের হাতে নাই জন্য আল্লাহর কাছে আমরা বেশি দরখাস্ত দেব তখন পারলাম না এই জন্য আল্লাহ বেশ কিছু নবীর মধ্যে এক্সাম্পল রেখেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ এক আপন কাশের চাচা সবচেয়ে বড় মুরব্বী সবচেয়ে বড় যিনি হিতাকাঙ্ক্ষী তাকে তিনি পারলেন না ইব্রাহিম আছে বাবাকে আছে ছেলেকে পারলেন না এক হচ্ছে ইস্ত্রি কে পারা গেল না তাহলে কারো জীবনে আল্লাহ মাফ করুন যদি নিজেদের এরকম প্রিয় আমরা গোমরাহ থেকে হেদাইতে না আনতে পারি তাহলে আমাদের জন্য এক জায়গায় সান্ত্বনা আছে আমি তে ফেল করলাম এত আফসুস করি কোনো আল্লাহ নবী যেখানে ফেল করছে পারেন নাই আবু তালেব কে অন্যান্য নবীরা পারেন তাহলে আমাদের দুঃখটা এত বড় হবে না সান্তনা আছে এবং আল্লাহর অভিমান করতে করা শুরু করে দেব না আবু তালেবের মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পরে নবী করিব সাল্লাহাম তো যখন তার মৃত্যু হয়ে যাচ্ছে তিনি তখন মনের কষ্টে কালিমা পাড়ায় মৃত্যু না মনে কষ্টে তিনি তার কাছ থেকে চলে গেলেন এই তাম কষ্টকর আরেক রে চলে গেলেন সেখানে থাকতে পারলেন না মনের কষ্টে মৃত্যু হয়ে গেল হওয়ার পরে ওনার ছেলে আলী নবিকারিম সালামের চাচা তো ভাই আলী আবি তালে আলী এসে বললেন তিনি বলেন যে আতই আবু রসুল্লাহ সাল্লি সাল্লাম মৃত্যু হয়ে গেলে আমার বাবা হয়ে গেলে আমি আসলাম খবর দিতে হে নবী আপনার পথভ্রষ্ট বিভ্রান্ত চাচাটা তো মারা গেল আপনার বিভ্রান্ত পথভ্রষ্টাটা চাচাটা মারা গেল মরে গেছে কি করবে এখন পিতার দাফন করি দাফন কাফন করে তিনি ওয়ারে ওয়ারে মানে কি মাটি টাপা অর্থাৎ তাকে গর্তের মধ্যে রেখে আসো। তাকে দাফন করে আসো কবর দেওয়ার জানাজার বিভিন্ন তরিকাগুলো পরে আসছে এখনো পুরো শরীয় নাজিল হয় নাই প্রতি। তখন তারা গর্ত খুলে সেখানে লাশটাকে দাফন করে চলে আসে সেই জন্য এই বললেন তাকে মাটির নিচে পুঁতে আস মাটি দেওয়ার পরে লা লাশাই এর হাতে তাতিয়াননি আমার কাছে সোজা চলে আসবা কোনো কাজ করবে না আমার কাছে না এসে আগে মাটি দিয়ে ফেলো মাটি দিয়ে আমার কাছে সরাসরি চলে আসবা আল রাজি বলেন আমি মাটি দিলাম আমার পিতাকে কিছু লোকজন নিয়ে বললাম যে আমি তো এখন মাটি দিয়ে আসছি এখন কেন আসতে বলেছিলেন এখন কি করব বলেন যে ফাঁকা সালতু আমাকে গোসল করতে বললেন এবং আমার জন্য দোয়া করলেন যেন আল্লাহ তালা ওনাকে দান। করেন এখানে আরেকটা জিনিস পাওয়া গেল যে নবী করিম সাল্লাহাম তাকে দাফন করতে নিলেন না আবার আলী রাজের মুসলিম তাকে দাফন করতে বললেন অমুসলিম কাফনে না। এটা একটা প্রশ্ন আসে না যদি দাফন কাফন করার মত কেউ না থাকে তাহলে দাফন কাফন করাতে একজন মুসলমান করতে পারবে কিন্তু কোন তার জন্য দোয়া ইসলামী তো রিকায়ও না অন্য কোন ধর্মের যদি সে অনুসারী হয় সেই ধর্মের কোন তরিকার জানাদার মধ্যেও পার্টিসিপেট করতে পারবে না শুধুমাত্র দাফন কাফন করার কেউ না থাকলে সে নিজে দাফন কাফন করার ব্যবস্থা করবে যে ধর্মের উপরে সে ছিল সেই ধর্মের তরিকা অনুযায়ী দাফন কাফন করে দেবে এখন কারো যদি এখানে ন থাকে তার পিতা অমুসলিম রয়ে গেছে পিতা মারা গিয়েছে এখন তাকে দাফন কাফন করার কেউ নাই তার ধর্ম অনুযায়ী দাফন তার মুসলিম ছেলে মেয়েরা কিন্তু হিন্দু হয় সেগুলোর কোন এবাদতের মধ্যে সে অংশগ্রহণ করতে পারবে না এরপরে আবু তালেবের ঘটনা এখানে শেষ হয়ে গেল তার মৃত্যুর পরে নবী করিম সালগ্রস্ত হয়ে গেলেন কিন্তু ওই বছরের মধ্যেই কয়েক মাসের ভিতরেই খাদির আলাদি আল্লাহ আনহার ইন্তেকাল ঘটে গেল আরেকটি বড় দুঃসংবাদ দুইজন বাইরে দিক থেকে আবু তালেব ঘরের ভিতরে খাদিজা রাজি আল্লাহন এই দুইজন ছিল রসুলা করতে সংকুল পরিস্থিতির মক্কার জীবনে সম্পূর্ণ সাহায্য করার দায়িত্ব নিয়েছিলেন কে খাদিজা রাজি আল্লাহন আন্তরিক ভাবে ওনারও মৃত্যু হয়ে গেল হিজরাতের তিন বছর আগে একই বছর বছরে ইন্তান ইসরায়েল মেয়ারাজ ইসরা এবং মেয়ারাজ ঘটার আগেই খাদি যারা আনহার ইন্তেকাল হয় ওই বছরই শেষের দিকে আবার ইসরা এবং মেয়েরাজের ঘটনা ঘটে তার হয়ে আগেই আবু তালে মৃত্যুর কতদিন পরে হল একদম লেখার ব্যবস্থা ছিল না বিধায় এটা খুব অ্যাকুরেটলি বলা যাচ্ছে না তবে কেউ কেউ বলেছেন যে তিন দিন পরে কেউ কেউ বলেছেন এক মাস পরে আবু তালেবের কেউ কেউ বলেছেন দুই মাস পরে খাদিজার ইন্তকাল হয়েছে ওনাকে দাফন করা হয়েছে মক্কা পাইতুলার কাছেই আল হাজুন এলাকার কবরস্থানে এবং নবী করিম সাল্লাম নিজে কবর তাকে নামিয়েছেন যেহেতু তিনি মুসলিম ছিলেন তখনও সলাতুল জানাজা জানাজার নাম আজ কি নবী করিম সাল্লামের কাছে এই শরীয় জানাজা শরীয় তখন আসেনি ফরজনামাজ আসেনি ফরজ নামাদের খবর আসলো কোন সময় মেরাজটা এখন হয়নি করেছেন আর বা জানাজা হয়নি খবরে নামালে এবং ওনার সঙ্গে নবী করিম সাল্লা দাম্পত্য জীবন কাটল কতদিন পঁচিশ বছর পঁচিশটি বছর তিনি ওনার সঙ্গে দাম্পত্য জীবন যাপন করেছেন এবং যখন ওনার ইন্তিকাল হয়ে যায় খাদিদা রাজিয়া আহার বয়স তখন ছিল পঁয়ষট্টি বছর আর ওই সময় নবীকার কত পঞ্চাশ বছর এই দুটো ঘটনা নবীকারকে এমনভাবে এফেক্ট করে ফেলল বিশেষ করে খাদিদার ঘটনা এরপরে তিনি আর ঘর থেকে বের হলেন না খাদিদার মৃত্যুর পরে একদম ঘরের মধ্যে তিনি নিশ্চুপ হয়ে বসে আসেন খুব কম বের হতেন বেশ কিছুদিন কথাবার্তা কম বলেছেন এমন কোন হরকত করেননি যেটা মানুষের শকিং এর কারণে উল্টাপাল্টা কিছু করে ফেলে চিৎকার হই হুল্লো এই জাতীয় তিনি কিছু করেননি তিনি আল্লাহর হুকুমকে ফায়সাল্লাহ কে মেনে নিয়েছেন কষ্ট হয়েছে হজম করেছেন সফর করার চেষ্টা করেছেন অন্য কোন ধরনের কোনা করতে আসলেন তখন খাজিদা রাজি আহ ভিতরে ঘরে কিচেনে বা আদার রুমে কিছু পাক করছেন নবী করিম সালামের জন্য এই মুহূর্তেই জিবর ইসলাম আলেন নী করিম সঙ্গে আসে তরকারি কোনো কোনো রে আয় আসছে খাবার কোনো কোনো রেয়াতে আসে পানীয় ড্রিঙ্ক কিছু নিয়ে আসতেছেন উনি যখন আপনার কাছে আসবেন ভাই ই কাহিয়া আল্লা পক্ষ থেকে ওনাকে সালাম দিবেন এবং আমার পক্ষ থেকে সালাম দিলবেন বলছেন আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন আর একটি কথা আপনি একটা দারুণ সুসংবাদ শুনাবেন। আমি খবর নিয়ে আসি সেটা কি সুসংবাদ দিতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে আল্লাহ ওনার জন্য জান্নাতের মধ্যে একদম বিশাল আকারে প্যালেস বানিয়ে রেখেছেন যে প্যালেসটা তৈরি হচ্ছে মনি মুক্তা দ্বারা। এবং সেই ঘরের মধ্যে যতক্ষণ খাজি থাকবেন উনি কোন ধরনের আওয়াজ চিৎকার চিল্লাচিল্লি কিছুই শুনবেন না তিনি সেখানে এমন একটা পরিবেশ পাবেন যিনি কোয়াইটলি মন মতো শান্তি নিয়ে তিনি সেখানে বসবাস করতে পারবেন এবং তিনি কখনো টায়ার্ড হবেন না কোনো দিন এই খবরটা তিনি শুনিয়ে দিলেন তো মহাদেশম আলোচনা করেছেন ঠিক আছে মণিমুক্তার এত সুন্দর প্যালেস এবং রাজপ্রাসাদ বানিয়ে রাখা হয়েছে এটা ভালো কথা কিন্তু সেখানে চিল্লা চিলি হবে না কোন রকমের আর টায়ার্ড হবেন না এই দুটো কথা কেন অ্যাড করা হয়েছে ওনার জন্য স্পেশালি যদিও এটা সব জানাতিদের জন্যই হবে কিন্তু এক্ষেত্রে ওনাকে সুসংবাদ কেন দেওয়া হয়েছে এই কারণে মহাদাম বলেছেন যে নবী করিম সালাম কখনো না মা আয়সা কোন তর্ক করতেন না ঝগড়া করতেন না আমি খালি ওটার দিকে চলে যাচ্ছি খাদি জারা দেওয়াল আনহা তিনি কখনো ঘর ঘরের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করতেন না মহিলারা মাঝে একটু কি করে একটু উল্টাপাল্টা হয়ে গেলে কিছু কথা বত করার ঝগড়া মত মানে একেবারে ঝগড়া বলতে আমরা খুব খারাপ ঝগড়া মিন করছি তর্কিত একটু চিল্লা চিল্লি করার মেন্টালিটি খাদি জাদি আল্লাহনার এই মেন্টালিটি ছিল না তিনি একদম নবীকরিতার সময় পরিপূর্ণ শান্তির মধ্যে রেখেছেন এবং নিজে অনেক টায়ার্ড হয়ে গিয়েছেন কিন্তু কখনো তিনি স্বামীর খেদমত থেকে নিজেকে গুটিয়ে নেননি বলেন্ড আমি পারছি না তিনি জান দিয়ে খেদমত করেছেন আর যেই নবী করিম তিনি সঙ্গে সঙ্গে কবুল করেছেন ওনাকে বোঝাতে গিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম টায়ার্ড হওয়া লাগেনি এই কারণে হাজি শব্দ এসেছে যে তিনি জান্নাতে যাবেন কোনো টায়ার্ড হবেন না ওনার দুটো সুন্দর খাসলতকে আল্লাহ অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আপনারা জানেন আজকে হাজি এসেছে রসুল বলেছেন সারা বিশ্বের মহিলাদের মধ্যে পাঁচজন হচ্ছে সেরা মহিলা সর্বশ্রেষ্ঠ শান আল্লাহর কাছে একজন হচ্ছেন মারিয়াম বিন তান মারিয়ামকে ইসার মা হাদিজা বিনতেলে নবী করিম সাল্লা স্ত্রী আমাদের মা ফেমা বেদু মোহাম্মদ আর আসিয়া ইমর আর স্ত্রী আসিয়া এই জনের কথা এখানে এসেছে আয়েশার নামটা এখানে ছুটে গেছে এ মধ্যে অবশ্য এসে চলে আসার কথা আয়েশা কয়জন হলো চারজন এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে তাহলে পাঁচজন গুরুত্ব দিয়ে বলেছেন খাই ইহা মারিয়াম খাই ইহা খাদিজা ওই হাদিসে বলছে দুইজন সবার উপরে একজন মারিয়াম আরেকজন খাদিজা রাজি আল্লাহ আনহা এভাবে করে বেশ কিছু হাজিসে এসেছে এরপরে খাদি জারাদি আলাহ আনহার মৃত্যুর পরেও প্রতি মুহূর্তে তিনি উল্লেখ করতেন কার কথা খাদি দারাদি আল্লাহ আনহার কথা আয়েশা আছেন ওনার ঘরে আরো বিবিরা আছেন কিন্তু বারে প্রসঙ্গ আসলেই খাদিদার রেফারেন্স খালি দেন মা আয়েশা বলেন মা কেউ আল্লাহ খাদিজ অমার আয়তুহা যে আমি তো খাজিদাকে পাইও দেখিনি সতীন হিসাবে তার সঙ্গে আমার তো কোনো আমার কারণ কি সুযোগ পাইলেই খালি তার কথা মেনশন করেন অরুম হাফি খা কোন সময় ঘরের খাবারের জন্য যখন ছাগল টাগল জবাই করতেন এ ভালো ভালো গোস্ত কিছু অংশ খাদিজার যারা সাথী ছিল একান্ত ঘনিষ্ঠ ছিল ওদের ঘরে পাঠিয়ে দিতেন খাদিজার মৃত্যুর পরেও তো এই সমস্ত দেখে আমি মাঝে মাঝে একদিন একাধারে একটু মনের কষ্ট প্রকাশ না করে পারতাম না বলতাম ই এখন ফির দুনিয়া ইমরা আতুল ইল্লা খাদি যা মনে হয় দুনিয়ার মধ্যে খাজিজা ধরার আর কোন মহিলাই নাই সেটা করেছে এই করেছে সেই করেছে আর আল্লাহ আমার যতগুলো সন্তান দিয়েছেন সবগুলো তার প্যার থেকে আসা কেমনি আমি খাদিজাকে ভুলি তুমি কি মনে করছে জেনাবিকারি ইমস আল্লাহ আসাল্লাম খাজিদার কথা বারে বারে বলতেন এত প্রশংসা করতেন এত বেশি করতেন একদিন আমি আর সহ্য করতে পারলাম না আমার ভিতরে একটা এক ধরনের কম্পিটিশন চলে আসলো আমি বললাম যে এই যে মহিলা যে বুড়ো বয়সে মারা গেছে দাঁত তা তো সভ্যতায় সপর হয়ে গেছিল গাল ভাঙ্গা মহিলা সেই মহিলার কথাই খালি বলেন আর সেই মহিলা দিন থেকে চলে গেল তার জায়গায় যে আল্লাহ তালা আপনারে একজন মহিলাকে নিয়ে আসলেন কত ভালো না তার থেকে বিভিন্ন দিক থেকে তুলনা করতে গেলে খালি এখন ওই মহিলার কথা বলেন দেখি আপনি তখন তিনিও ওনার তিনি এত ইমোশন তিনি বললেন মে আব্দাল তার থেকে ভালো আল্লাহ আমার দেন কিছু ভালো বলতে তার কন্ট্রিবিউশন দিনের জন্য আমি তার সমস্ত সহায় সম্পত্তি আমার কাজে লাগানোর জন্য সব নিঃস্বার্থ ভাবে ঢেলে দিয়েছে আর যখন লোকেরা আমাকে কোন সহযোগিতা করতে চায়নি ও রাজা কানি আল্লাহা তার সন্তান তার মাধ্যমে তুমি বলো কেমনে তাকে আমি ভুলবাহাকে নবী করিম সাল্লা আলিয়াল্লাম এভাবেই মহাব্বত করতেন কি কোন কোন সময়নার ঘরে দরদা নক করত নক করে নয় উনি খুব ট্যা পেতেন যে ওনার ঘরে বেশি বেশি আসতো হাল বেনতে খোয়াইলে খাদিজার বোন আরেকজন ছিল হালাহ তার নাম হালা। তো উনি আসলে দরদা নক করতেন খাদিজা থাকা অবস্থায় তো দরদা নখ করলে কেমন এটা তিনি টার পান খাদিদার মৃত্যুর অনেক পরে তো একদিন একজন ঘরে আসে নক করছে তিনি বলছেন আল্লাহ হাল্লা আল্লাহ এই হালা হয় এই নককারী লোকটা যেন হালা অর্থাৎ যদি হালা আসে খাদিদার আত্মীয় ওরা কে এত খুশি লাগতেছে শুধু খাদিদার বোন আসবে তার আত্মীয় তার সঙ্গী সাথীদেরকে তিনি খাদিদার সই আসিল যারা তাদেরকে তিনি গোষ্ঠ বন্টন করে দিচ্ছেন তাহলে কি পরিমাণ মোহাম্মত আলী মৃত্যুর পরেও তিনি এইটা দাঁড়িয়ে রেখেছেন ব্যাপার বেশ কয়েকটি আহ মর্যাদা উল্লেখ করেছেন সিরিয়ালি একটা বলেছেন যে ওনার জীবদ্দশায় খাদিদার জীবদ্দশায় কোন মহিলাকে বিয়ে করার চিন্তা কখনো রসুল্লা সাল্লাম করেন নাই একদম কোন চিন্তা করেন দুই নম্বরে সমস্ত সন্তান ওনার মাধ্যমে এসছে শুধুমাত্র একটা সন্তান ইব্রাহিম ওনার পাট থেকে আসেনাই মুদিনে আসছে কার পার থেকে মার ইয়া কিপ্তি উপহার দিয়েছিলেন সেটাকে তিনি স্ত্রী মতো ব্যবহার করেছিলেন তার কাছ থেকে এসেছে এছাড়া বাকি সমস্ত ফাতেমা জয়নব রুকাইয়া উম্মে কুলসুম এ চার এবং এ তার আগে ওনার যে কিছু ছেলে হয়েছিল কাহাসম এরকম আরো দু একজন তারা সবাই ওনার কাছ থেকে এসেছিলেন খাদিদা রাজিয়াল পেট থেকে এসেছিলেন তারপরে তিন নম্বর হচ্ছে এই উন্মতের মধ্যে মারিয়াম বাদ এই উন্মতের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছেন খাদিদা রাজি আলহনা মহিলাদের মধ্যে ইভেনকে আয়সার উপরে ওনার সান চার নম্বর হচ্ছে কখনো তিনি নবী করিম সাল্লা কষ্ট দেননি রাগ করেননি ঝগড়া করেননি তর্ক করেননি আমরা একটু আগে শুনলাম পাঁচ নম্বর হচ্ছে মহিলাদের মধ্যে তিনি সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়ার জন্য আল্লাহ কি সান এই সানির উপরে তার কোন সানই হতে পারে এবং জিব্রাহ স্বয়ং সালাম দিয়েছেন এইগুলো আল্লা এত উঁচু করেছেন ত্যাগ করছেন কাজেই অনাদেরকে হারিয়ে নী করিম সাল্লা অসম্ভব কষ্ট পেয়েছেন এবং এই কষ্টের দিনগুলো না সামনে চলে গিয়েছে তখন এনার কষ্ট কিছুদিন পরে কষ্টটাকে দূর করার জন্য আবু বক্লাহ আনহু ওনার মেয়ে আয়েশাকে বিয়ে দিলেন যদিও আয়েশা তা করার উপযুক্ত নন ছোট কিন্তু আগ্ করে দিলেন যাতে নবিকারিম সালাম অন্তত একটা কিছু সান্তনা পান আত্মীয়তা হয় আবহাওয়া শ্বশুর হয়ে গেলেন এই যে একটা কাজ করলেন ওই সময় কিছুদিন পরে তিনি করলেন ওনাকে নেকা দিয়ে দিলেন কিন্তু নবীকার ঘর করেননি ঘর করেছেন মদিনায় গিয়ে যখন তিনি মোটামুটি ঘর করার উপযুক্ত কাছাকাছি বয়সে এসেছেন এই সময় আহ কিছুদিন পরে ওনার আরেক আত্মীয় ছিলেন একজন মুসলিম তিনি ছিলেন আহ ওনার নাম হচ্ছে একজন মহিলা মুরুব্বী কেসিমের তিনি চিন্তা করলেন যে নবী করিম সালামের এখন সংসার নাই ওনার কষ্ট হচ্ছে একজন মহিলা যদি হয় পাকসাপ করা খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু যদিও সাদী হয়েছে কিন্তু আর হেল্প হচ্ছে নাহা তখন তিনি প্রস্তাব নিয়ে আসলেন সাউদ আন্তজাম আর খবর তিনি মোটামুটি ওনার স্বামী মুসলিম ছিলেন ওনার স্বামীর নাম ছিলেন স্বামীর নাম ছিলেন আবার হিজরত করেছিলেন আবি প্রথম হিজরত পরে চলে এসেছেন দ্বিতীয় হিজরত করবেন কিন্তু এর মধ্যেই তিনি মারা গেলেন ওনার স্বামী মারা যাওয়ার পরে আহ হিজরতের আগেই তিনি ইন্তেকাল করলেন তখন নবী করিম সাল্লাউলা বিন হাকিম এক মহিলা তিনি মুসলিম হয়েছেন এবং তিনি নবী করিম সালে কিভাবে এসে বললেন যে একজন মহিলা আছে আমি তার ব্যাপারে আপনার প্রস্তাব নিয়ে চিন্তা করছি কার কথা বলছেন যে বললেন নাম বললেন যে সাউদা বিন তু জামা আর মোটামুটি মুরব্বী কেমরা আপনার এই কঠিন মুহূর্তে একটু হেল্প হবে আপনি রাজি হলে আমি তিনি হাকিমা তাকে গিয়ে বললেন সাওদা বিনতে জামা তিনি কিন্তু সৌদা কিন্তু মুসলিম হয়ে গেছেন বেশ আগে স্বামীর সাথে হাবাসা গিয়ে গিয়েছিলেন এখন আসলেন উনি গিয়ে সঙ্গে দেখা হতেই বললেন সাউদা এই ঘরের মধ্যে যে আল্লাহ কি এক সুসংবাদ দিয়ে আমাকে পাঠিয়েছেন তুমি জানো সেটা কি সুসংবাদ আমাকে আল্লাহ নবী করিম সাল সময় থেকে পারমিশন নিয়ে আসছি তুমি রাজি হইলে ওনার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তোমার কাছে তখন তোমার মতামত কি তো তিনি বলেন এই বিষয় কে আপত্তি করা যায় তুমি এর সে ভালো প্রস্তাব কে দুনিয়ার মধ্যে ঠিক আছে আমার আপত্তি নাই তবে তুমি আব্বার কাছে গিয়ে প্রস্তাব দাও এটা তো গার্ডিয়ানের কাছে নিয়ে গেলো গার্ডিয়ান মুরব্বী মুরব্বী তার পিতা অনেক বয়স্ক তাকে তিনি মহিলা সালামকালাম করলেন গিয়ে বললেন মহিলাকে চিনেন তিনি তো কি মনে করে আসলা। তিনি বললেন যে সুসংবাদ নিয়ে আসি আর সালানি আব্দুল্লাহ করিম এত ভালো প্রস্তাব এর সে মানানসই প্রস্তাব তো আর হয় না তো এখন সওদার সঙ্গে আলাপ করছো তোমার সঙ্গী সাউদা কি বলে কলা তো হাবুদাক সে তো রাজি আছে আর তাহলে জলদি করে মোহাম্মদকে ডেকে নিয়ে আসোদাকে ডেকে নিয়ে আসো শাওদাকে ডেকে মহিলা যে আসছে প্রস্তাব নিয়ে তুমি কি মানা মহাজান আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে এমন এত উত্তম প্রস্তাব তো আর হতে পারে না তুমি পারমিশন দিলে আমি কিন্তু বিয়ের ব্যবস্থা করে ফেল তখন তিনি পারমিশন দিলেন এবং মোহাম্মদকে ডেকে নিয়ে আসা হলো এবং খুব ছোট্ট মোক্তর অনুষ্ঠানের মধ্যেই উনার এই বিবাহের কাজটা সম্পন্ন হয়ে গেল এভাবে তিনি ব্যবস্থা হল ওনার মোটামুটি ইন্তকালের পরেও বেঁচে ছিলেন তিনি ওনার অমর খেলা পাতার সময় মদিনায় তিনি ইন্তিকাল করেন এবং ওনার ব্যাপারে নবী করিম বলেছেন সে সাউদা এমন একজন মহিলা যে আমার পরে সে এবং জয়নব এই দুই স্ত্রী আমার ইন্তকালের পরে কোনোদিন জানোয়ারের পিঠে উঠবে না তার মানে কি তারা কোনোদিন কোনো দিকে সফর করতে যাবে না ঘরেই থাকবে অন্য বিবিরা সফর করতে এসেছেন হজ অমর করতে এসেছেন কিন্তু এই দুইজন ওই হাদিসের কারণে কখনোই আর ঘর থেকে বের হন নাই সফর করার জন্য কোনো দিকে যান না মক্কামুদ্দিনাতেও আসেন নাই সব বিবিরা এক সঙ্গে আসছেন মাঝে মধ্যে হজ করতে ওমরা করতে ওসমান রাজি আল আহ সময় তিনি তাদেরকে গাড় দিয়ে নিয়ে আসছেন কিন্তু এই দুজন পারেন পারেননি তো উনি খুব দিনদার ছিলেন খুব আবেদা ছিলেন নবীকারিমসাল্লাকে তিনি চেষ্টা করেছেন যত রকম পারা যায় খেদমত করতে তো এক তিনি যখন উনি এক বেশি খুব ওনার বডি কনস্ট্রাকশন খুব বড় ছিল খুব মোটা ছিলেন খুব বুড়ো হয়ে গেলেন এবং খুব মোটা ছিলেন ওনার এখন এই মুহূর্তে আর স্বামী সংকট দরকার নাই তো নবী করিম সালার জিন্দিগিতে তিনি আছেন চিন্তা করলেন বিবীদের ভাগ করে দিতে হয় তো এখন এই ব্যাচারে তো আর এরকম কোন স্বামী সংকট দরকার নাই বিদায় তাকে পশ্চাৎ দিলেন যেহেতু তোমার আর কিছু দরকার নাই আর এখন একটা রাত্র অন্যদেরকে বঞ্চিত না করে তোমাকে আমি যদি আলাদা করে দিই সন্মানের সাথে তোমার ব্যবস্থা করে দিই আমার দাম্পত্য জীবন থেকে না থাকলা আর কোন ঝামেলা পোহাতে হলো না কি মনে কর তখন তিনি বললেন ইয়ারসুল্লাহ আপনি আমি আপনার স্ত্রী হিসাবে মরতে চাই আর অন্য কোন পরিচয় মরতে চাই না তবে আমার যেহেতু আপনার সঙ্গ আমার দরকার নেই কোন রাত্রি আমার দরকার নাই আমি এই রাত্রিটা আয়সারা দিলনাকে আমার পক্ষ থেকে ওাকফ করে দেব তো নবী করিম সেটা অ্যাকসেপ্ট করলেন এখানে একটা শিক্ষা আছে মনে করেন এই সমস্ত দেশে কেউ দ্বিতীয় বিবাহ করুক এগুলো তো আর চিন্তাই করা যায় না করা ঠিক না রেকমেন্ড করার কোনো সুযোগ নাই কোনো দেশে ইসলামী দেশে কোন কোন মুসলিম দেশে যখন হয় মনে করেন একজন লোকের স্ত্রী যদি থাকি। যে সে ফিজিক্যালি আনফিট হয়ে গেছে তাই না এরকম হয় সে প্যারালাইসিস হয়ে গেছে ডিজাবল হয়ে গেছে অথবা তার মানে সাংঘাতিক শারীরিক অবস্থা খারাপ কিন্তু স্বামীর কোনো চাহিদা মিটে না এখন এই দেশে দেশের নিয়মকানুন অনুযায়ী যদি আরেকটা বিয়ে করতে হয় তাহলে কি করতে হবে এই বাসাকে রিপোর্ট দিয়ে রাস্তায় ফেলাই দাও তা নাহলে আরেকটাকে বিয়ে করতে পারব না কিন্তু ইসলামের সুযোগ রাখছে না তাকে রাস্তায় ফেলে দিও না তার লুকআপ্টার কর তাকে অসহায় করে ছেড়ে দিও না তাকে থাকুক সে ঘরে কিন্তু তোমার প্রয়োজনের জন্য আল্লাহ তালা তোমাকে হালাল তরিকে আরেজনকে বিয়ে করার সুযোগ দিয়েছে। একটা সুন্দর সমাধান হল না এখন যারা একাধিক বিবাহকে মানে সমাজে না তারা মনে করেছে যে এটা নারী অধিকার খন্ডিত হয় এইটার মোকাবিলায় নারী অধিকার বেশি লঙ্ঘন হয় কি না একটা অসহায় নারীকে তালাক দিয়ে ফেলাই দিয়ে চলে গেল অধিকারটা তখন আরো বেশি নষ্ট হয় না মানুষ তো ঠিক চিন্তা করতে পারে না মনে করেন নিজেরা বেশি বুঝে তাই না তারপর দুই নম্বর হচ্ছে যে আর শিক্ষা হলো যে কোনো কারণে কোনো মহিলা যদি নিজের অধিকারকে ছেড়ে দিতে চায় আর উভয় অ্যাগ্রি করে এটা জায়গাস কোনো স্ত্রী যদি মানে স্বামীর পক্ষ থেকে কোন প্রেশার না হয়ে নিজে যদি বলে যে আমি আপনার সঙ্গে আমি আমার বি হবে এই শর্তে যে আমি জানি আপনার ফাইন্যান্সিয়াল অসুবিধা আছে আমার ফাইন্যান্সিয়াল দায়িত্ব আমি নিলাম আপনি আমার ফাইন্যান্সিয়াল দায়িত্ব নিতে হবে না এটা একটা কন্ট্রাক্ট যদি করে কোনো কারণে এটা শরীর তো আছে যদিও এরকম কোনো কন্ট্রাক্ট না করলে অটোমেটিক্যালি বিয়ের পরে তার ফাইন্যান্সিয়াল দায় দায়িত্ব কার স্বামীর কিন্তু কোনো কারণে যদি এটা হয় যে স্বামী বিয়ে করবে না বা তার এই সামর্থ্য নাই স্ত্রী যদি এইটা ভলন্টারলি অফার করে বা তার কোনো অধিকারকে সে ছেড়ে দেয় যে আমাকে কোন টাকা পয়সা দেওয়া লাগবে না এটা এটা অন্যায় কোনো সিদ্ধান্ত নয় এটা উইদিস্ট না হিজরতের আগে এখনো দুই বছর বাকি আছে আর আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল হাজিদার ইন্তেকাল হয়ে গেল এখন নবী করিম সাল্লাহ মক্কি জিন্দিগি কঠিন হয়ে গেল তারা কিভাবে এবার ফিজিক্যালি ওনাকে অ্যাটাক করছে কতগুলো ঘটনা ঘটেছে মেরে ফেলার জন্য আক্রমণ করেছে সেই ঘটনাগুলো আসবে তারপরে আল্লাহ ওনাকে টাইফে নিয়ে যাবেন সেখানে তিনি দাওয়াতি কাজ করবেন এরপর ইসরা এবং মেয়েরাজের ঘটনা আসবে সেদিকে আমরা আগামী সপ্তাহে যাবো ইনশাল্লাহ